আসসালাম আলাইকুম আরহাম আলহামদুলিলাম আপনাদের সামনে উপস্থিত হয়েছি রসুল আকরমসালামের সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ নিয়ে এ অংশ যা থাকছে সেটা হচ্ছে রসুল আকরমসাল আলিয়ালাম হম ইতিমধ্যে মুকা বিজয়ের জন্য সেই মহান বিজয়ের জন্য তিনি রেডি এবং তিনি তার প্রতি কাছে আবেদন করেছিলেন যেন কোরশদের কাছে এই যুদ্ধের কোনো সংবাদ না পৌঁছে এটা আল্লাহর পক্ষে সম্ভব আর কারো পক্ষে সম্ভব নয় যে যুদ্ধ করতে যাবেন বিশাল একটা সেনাবাহিনীকে নিয়ে অথচ তাদের কাছে কোনো খবরই যাবে না এবং রসুল দোয়া করে দিলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আকবর হে আল্লাহ কোন গোয়েন্দা অথবা সংবাদ যেন কুরাইশদের কাছে না যায় আপনি এদেরকে দূরে সরিয়ে রাখুন তাদের কাছে যেন কোনো সংবাদ পৌঁছতে না পারে দিলেন। এবং যত আপনার মুসলমান ইতিমধ্যে আছে সব গোত্রের কাছে তারা যেন রসুলের সাথে বের হওয়ার জন্য যুদ্ধে বের হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে রসুল আকরম সাল আলহ কাছে একত্রিত হলো সবখান থেকে এসে মুসলমানদের সংখ্যা দশ হাজার হাজার সেনাবাহিনী রেডি হয়ে গেল এবং সেটাই ছিল সর্ববৃহৎ সেনাবাহিনী হম যেখানে আপনার মুসলমানদের বেশি সংখ্যা সে ইসলামের পর থেকে তার আগে গেছে তিন হাজার এখন দশ হাজার আমাদের পৌঁছে গেছে এবং সেই যে বাইর হল আপনার মদিনা থেকে এই বের হওয়া ছিল দশ তারিখে রমজান মাসের আট হাজড়ি সনের এই দশ সেনাবাহিনী নিয়ে রসুল আকরমস ইসলাম রমজানের ১০ তারিখে আট হিজড়ি বের হয়ে যান প্রথম দর্দে মুকার যাওয়ার সময় আপনার সাথে সাক্ষাৎ হয় মহিরা এই দুইজনের সাথে সাক্ষাৎ হয় এই দুইজন মুসলমান হয়ে রসুলের সাথে সাক্ষাৎ দিলেন হ্যাঁ একজন চাষাত চমৎকার কথা রসুল আকরম সুল্লাহ আলিয়াসাল্লাম তিনি মুদিকে রওনা করছিলেন তখন তিনি রোজাদার ছিলেন এবং তার সাথে ছিলেন এবং রসুল এই কষ্টের কারণে মাথার মধ্যে পানি ঢালছিলেন হম এবং তিনি চেহারার মধ্যে পানি ঢালছিলেন কারণ বেশি একটা তৃষ্ণা লাগছিল এই জন্য যখন রসুল আকরমসুল ইসলাম হ্যাঁ কাদিদ নামক এলাকার মধ্যে পৌঁছেছেন এবং সেটা হচ্ছে পানির এলাকা হ্যাঁ ওসফান এবং কোদাইদের মাঝখানে এই কাদিদ নামক এলাকা আহ সেটা সেটাই যখন পৌঁছালেন সেই এলাকায় তখন তিনি সাহবাই বললেন ইন্নাদের যুদ্ধ করে একটু কষ্টকর হবে দুর্বলতা থাকবে তখন সৈল আকরম নিজের রোজা ভেঙে ফেলেন এবং সাহবাইক রাম রোজা ভেঙে ফেলা ফেললেন এবং সেটা ছিল সুযোগ একটা শরীয়তের রকা যেটাকে বলা হয় সুযোগ দিয়েছে তখন পানপাত্র আনার জন্য তিনি পৌঁছান তখন তার সাথে তার চাষা আব্বাস আব্দুল মোত্তারবের সাথে সাক্ষাৎ হয় তিনি তার ফ্যামিলিকে নিয়ে হিজরত করতে শুরু করলেন তার ফ্যামিলিদেরকে নিয়ে হিজরত করলেন আহ মদিন দিকে রওনা করছিলেন আরকি মদিনার দিকে হিজরত করতেছিলেন রসুল আকরম সাহায্য ইসলাম তাঁকে দেখে খুব খুশি হলেন কারণ তার চাচা হম এই কারণে খুশি হলেন আর তিনি ছিলেন হ্যাঁ মানে হিজরতকারী আপনার গ্রুপ হ্যাঁ হজরত আব্বাস তিনি জানতেন না যে মুসলমানদের সেনা দল কিন্তু চলে আসছে এবং তিনি ছিলেন সর্বশেষ মহাজির দল কারণ তারপরে মুকা বিজয় হয়েছে আর মুকা বিজয়ের পর কিন্তু আপনার হিজরত বন্ধ হয়ে গেছে হম রসুল আকরম বলে দিলেন জেলা হিজরত বাদুল ফাতে মানে আবার কেউ মনে করবে যে হিজরত একবারেই নাই না এটা নয় বরং এটা হচ্ছে হিজরত সেটা হচ্ছে কি মুক্কা থেকে মদিনায় হিজরত যে মুকা থেকে আর মদিন হিজরত কোন প্রয়োজন নেই হম আর মধ্যে রসুল নাকি বলেছেন হে আমার চাষা আপনি নিশ্চিন্ত থাকতে পারেন কারণ আপনি হচ্ছেন হিজরতের ক্ষেত্রে সর্বশেষ মহাজের আর আমি হচ্ছি নবুয়ের দিক দিয়ে সর্বশেষ নবী এটা কিন্তু ইমা মাহমদ এলাকায় পৌঁছালেন হ্যাঁ এটা ছিল একবারে সন্ধ্যার সময় মানে আসার সময় তখন তিনি সাবরামকে আদেশ করলেন যেন আগুন জ্বালানো হয় তখন সবাই আগুন জ্বালালেন হ্যাঁ আল্লাহ সফানা আল্লাহ এই ব্যাপারটা করেছেন এবং তারা জানে না যে রসুল আকরমসু তাদের গাদ্দারের কি শাস্তি দিবেন। এটা কিন্তু একেবারেই তাদের খবর নেই তখন আবু কিন্তু বের হয়েছে হুম এবং ইতিমধ্যে আবু সুফিয়ান এবং হাকিম হেজাম এবং বুদাইল ওরখা এরা কিন্তু বের হয়েছে এরা কিন্তু পরবর্তীতে মুসলমান হয়ে গেছে এরা বের হয়েছে প্রত্যেকেই আপনার মক্কা বিজয়ের পর মুসলমান হয়ে গেছে এরা কিন্তু সংবাদ নেওয়ার জন্য বের হয়েছে যখন রসুল জহরান এলাকায় পৌঁছলেন তখনই এলাকার মধ্যে তখন দেখলেন যে তারা আপনার বিশাল আগুন দেখা যাচ্ছে কারণ দশ হাজার সেনাবাহিনী তারা যদি আগুন জ্বালায় তো বড় আকারে দেখা যায় তখন তারা মারাত্মকভাবে আতঙ্কিত হয়েছে এই সময়ের মধ্যে আব্বাস আবু রান তিনি হ্যাঁ কুরাইশ বংশের কোনো মানুষকে খুঁজতে যেন হ্যাঁ আপনার রসইল আকরামসুল ইসলামের আদেশে কিন্তু এটাই করছিলেন হম যে আপনার তিনি খুঁজতে কেন যে যেন আপনার কুরাইশদের কাছে এই মেসেজ তিনি দিতে পারেন যে কুরাইশটা যেন কি করে আত্মসমর্পণ করে যেন যুদ্ধ করার জন্য ইচ্ছা পোষণ না করে এই মেসেজটা দেওয়ার জন্য তিনি কোনো একজন ব্যক্তিকে খুঁজতেছিলেন ইতিমধ্যে আব্বাস রদিয়ানো আহ আপনার খুঁজতে খুঁজতে আপনার যে খুঁজতে ছিলেন খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন দেখলেন আবু সুফিয়ানকে মানে হজরত আব্বাস খুঁজতে ছিলেন হঠাৎ করে আবু সুফিয়ানের সাথে তার সাক্ষাৎ হয় আব্বাস তোমাদেরকে আত্মসম্মান করতে হবে হম যে যেন বংশের লোকেরা যেন রসুলের সাথে যুদ্ধ না করে যুদ্ধ করে তোমরা পারবে না এটা বুঝতে সক্ষম হয়েছেন হজরত আব্বাস রাদি আল্লাহ যখন আবু সুফিয়ান দেখলেন রসুল এখন आत्मसमर्पण करवर्ती अवस्था इनशालाब्बे